तर शिकन वि जर कल बी तर शिक ना कल बचे मान तो सबसे कपड़ मुश्किल आल्लासे शुद् तराम कल अर्थात तर ज्ञान जर ज्ञान आभ मानी जर ज्ञान आकल मानी जर विवेक मानी যাদের মাথায় কিছু জ্ঞান আছে কিছু বুদ্ধি আছে তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে বর্তমান থেকে কোনো কিছু শোনার চেষ্টা করে তাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে এখানে কথাটা বলতেছেন যে উপদেশ সব লোকের জন্য নাই तर शिक्षणियों विषय मानूष दुनिया विभिन्न बेपारे एक दरने দেখা যায় কত বুদ্ধিমান কত পন্ডিত কত কিন্তু ব্যাপারে মানুষ কেমন যেন এত বোকা হয়ে যায় মানে দেখতে খুব আশ্চর্য লাগে একজনের সামনে গিয়ে বলছে যে একজন নদীর পাড়ে চোখ বন্ধ করে নামাজের মুসল্লায় বসছেন আর সব খুলে দেখে যে নদী পার হয়ে গেছে চোখ বন্ধ করছে পানির উপরে একটু পরে দেখে যে নদী ভাড়া হয়ে গেছে বিশ্বাস করে ফেলছে তারপরে আল্লাহর এক ওলি হজে যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে আল্লাহ আমি একটু হজে যাইতে চাই তো হজে যাওয়ার টাকা পয়সা পায় নাই কিছু পায় নাই তাই আল্লাহ বাইতুল্লাহ কে ওই আল্লাহর সামনে এনে দিছে আল্লাহর এখানে বসে বসে নদাতে বসে বসে তাও আফ করতেছে বাইতুল্লাহ চলে আসছে কোথায় নদা সরকার বাড়িতে আর এখানে আল্লাহর তাও আফ করতেছে মানে আল্লাহর আর কষ্ট করি এত হাজার হাজার মাইল যাওয়া লাগে নাই এখানে চলে এসছে যারা শুনতেছে তাহলে একটু চিন্তা করলে বুঝতে পারে যে নবিসামের জন্য জীবনে কোনো দিন কাবা নজলামের জন্য তিন কিলোমিটার দূরে গেল না আর হাজার হাজার মাইল দূরে কাবা চলে আসে নবিসাম হোদায় বিয়ে সন্ধিতে যখন আসছিলেন তখন মাত্র থেকে তিন কিলোমিটার দূরে অবস্থান করতেছেন তাহলে না সেখানে না সদ্যশ সাহাবি ওমরা করতে পারতেন না কাবা তারা একটু তিন কিলোমিটার লুজে দিল হইতো যেখানে নবী সাল্লা সাল্লামের জন্য তিন কিলোমিটার গেল না আল্লাহর জন্য শত শত মাইল চলে আসছে আর কিছু থাকে না বলে আর বিশ্বাস করে একজন বলে যে আমি তো মা ফাতেমার স্বামী কখন মা ফাতেমা দুনিয়াতে আসলো আবার ফাতেমা বলে মা আবার তার স্ত্রী হাজার হাজার লোকের সামনে বলতেছে আল্লাহ আলহামদুলিল্লাহ একজন লোক জিজ্ঞাসা করলো না যে হুজুর মা বিয়ে করছেন কিভাবে একটা লোক জিজ্ঞাসা করলো না সবাই আল্লাহ আকবর বলতেছে সুহান আল্লাহ বলতেছে মানে দিনের ব্যাপারে একজন বলতেছে সবাই আল্লাহ হকবার আল্লাহবান তারপরে একজন নদীদি দিয়ে পার হইতেছে একদিন আমার কাছে এক লোক গল্প করতেছে বাসের মধ্যে নদী দিয়ে নৌকা পার হইতেছে আল্লাহ রাস্তায় গেছে তো দিন ধরে মাছ খায় নাই মাছ খাইতে মনে চাইছে নাম বলেন কত সালে কোন ঝালায় কোন নদীতে কি মাছ কার নুকায় উঠছে তথ্য দলিল বলেন তাই ভাই আমরা তো কার গুজারিতে শুনছি আমরা কি বিশ্বাস করে আল্লাহ হকবার আল্লাহ হকবার আরেকজন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য টাকা পোসা নাই স্ত্রী স্বর্ণ বিক্রি করি আল্লাহ রাস্তায় চলে গেছে স্বর্ণ বিক্রি করছে এক একবারি তা আল্লাহ রাস্তায় চলে গেছে এখন রাত্রি বেলায় আসি দরজা ঠকঠক করে দরজা খুলছে দেখে তোমার একবারই বিক্রি করছে আল্লাহাক তোমার জন্য দশ বরি ফাটাই বরি বিক্রি করি গেছে আল্লা রাস্তায় আল্লাপাক ফেরস্তা ফাটাই দশ বরি ফাটাই দিছে এক জানে যে মহিলা স্বামী নাই। এই জন্য আসতে ওইটা ফেরস্তা না ঐটা শয়তান আসতে এই বীজ আসতে ফেরস্তা আসে নাই স্বর্ণ নিয়ে এইটা গল্প করতেছে আর মুসলিমেরা আল্লাহ আকবর বলতেছে আল্লাহবর দেখো সামান্য একটু চিন্তা করে না বলে আর বিশ্বাস করে বসে থাকে সোমান আল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে একটু যুক্তি খাটেনা একটু বিবেক খাটে না একটু চিন্তা করে না যে আসলে এই যে কথাটা বললো এই কথাটা তো কোনোভাবে মিলে না পাক বলতেছেন এখানে শিক্ষণীয় বিষয় পেতে হলে লিমান কান আলাহ কালবন যার কাল থাকতে হবে আকল থাকতে হবে আকল দিয়ে একটু চিন্তা করতে হবে